আসসালামাইকুম রহমতুল্লাহাতিল্লা রসুল হিল করিমাবাদ বাংলা এর সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআন বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে আমরা ইতিপূর্বে আল কোরআন বিজ্ঞানের নির্দেশনা এবং কৌরণিক বিজ্ঞান বিষয়ে আমরা আপনাদের সামনে সৌরা আল ফা প্রথম আয়াত এবং তার পরবর্তী আয়াতের উপরে আলোচনা উপস্থাপন করেছিলাম আমরা আজ সৌরাতুল ফাতেহার এর পরবর্তী আয়াতগুলোর ভিতরে মহান আল্লাহ রাবুল আলমিন মানব জাতির জন্য কি নির্দেশনা প্রদান করেছেন এবং সেই বিষয়গুলোর ভিতরে মানব জাতির জন্য আল্লা সুবাহ আলা জ্ঞানের অবারিত দ্বার উমোচনে যে বিজ্ঞানময় ইঙ্গিত প্রদান করেছেন আমরা এই বিষয়গুলো দেখার জন্য চেষ্টা করব সুতীবৃন্দ মহাগ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব যেই কিতাবটিকে সামনে নিয়ে বর্তমান বিশ্বের প্রচলিত বিজ্ঞানের যে কোনো শাখাকে যে কোনো বিষয়কে নিয়ে তা মূল্যায়ন এবং আলোচনা করার সুযোগ আছে। কি আমরা বিজ্ঞানের কথা বলি রসায়নবিদ্যার কথা বলি জীববিদ্যা ও প্রাণীবিদ্যার কথা আলোচনা করি কৃষিবিদ্যা সেই সঙ্গে মানুষের মানবিক এবং সামাজিক সকল বিষয়ের এমন কোনো অধ্যায় নেই যা মহাগ্রন্থ আল কোরআনে তার ইঙ্গিত অথবা আলোচনা আসে নাই সম্মানিত সুদীবৃন্দ মহাগ্রন্থ আল কোরআনের সুরা আলফাত এহাকে নিয়ে আমরা ইতিপূর্বে দু তিনটি পর্বে আমরা আলোচনা উপস্থাপন করেছি আমরা প্রমাণ করার চেষ্টা করেছি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের গ্রন্থ হিসাবে যদি আল কোরআনকে আমরা গ্রহণ করি তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনের বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার সর্বশ্রেষ্ঠ ঘোষণা স্বয়ং বিজ্ঞানী, সকল বিজ্ঞানীর স্রষ্টা আল্লা সুবাহন তাল্লার তার নিজের অস্তিত্বের কথা পবিত্র কোরআনের ভিতরে স্বয়ং আল্লা সুবাহনতলা তার নিজের পরিচয় ব্যক্ত করেছেন একজন জ্ঞানী একজন দার্শনিক একজন বিজ্ঞানী যদি সে সত্যিকার অর্থে জ্ঞানী হয়ে থাকে যদি সে সত্যিকার অর্থে একজন বিজ্ঞানী হয়ে থাকে অথচ সে যদি আল্লা সুবাহন হাত তাল্লাহার পরিচয়। উপলব্ধি করতে না পারে তাহলে সে এখনও অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে আছে। শুধু বীরিন্দ সুরা আল ফাতেহাকে আমরা সামনে নিয়ে আল্লাহ সুবাহর অস্তিত্ব তার একত্রবাদ তার তৌহিদ তার উলহীয়ত তার রূপভিয়ত সমগ্র বিশ্ব পরিচালনার বিষয়গুলোকে আমরা বিজ্ঞানের দৃষ্টিতে আলোচনায় নিয়ে আসতে পারি আল্লাহ সেই মহান রবুল আলমিন যিনি সমগ্র বিশ্বকে প্রতিপালিত করছেন আর রব্য এমন একটি শব্দ এমন একটি নাম এমন একটি বৈশিষ্ট্য মণ্ডিত আল্লা সুবাহান হওয়া তালার গুণবাচক শব্দ যে শব্দটির মধ্য দিয়ে আমরা সমগ্র বিশ্বজাহানের এক সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল সমতাপূর্ণ সমগ্র বিশ্বকে পরিচালনা করার আল্লাহ সুবাহান হা তালার শক্তিকে আমরা প্রত্যক্ষ করছি রব এমন সত্তাকে বলা হয় যিনি বস্তুর প্রয়োজন প্রকাশের পূর্বেই তার আবেদন সমূহকে পূরণ করে দেন এটি হচ্ছে রাবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিনি কেমন রব কার রব আল্লাহ আল্লাহান ভিতরে এই চমৎকার ঘোষণাটি দিয়েছেন তার উপরে যখন শব্দটিকে বহু বচন হিসাবে গ্রহণ করা হয়েছে তার অর্থ দাঁড়িয়েছে বহু বিশ্ব আরবি ব্যাকরণ অনুযায়ী আলামিন বহু সূচক শব্দের উপরে যখন আলিফলাম নির্দিষ্ট সূচক আর্টিকেল ব্যবহার করা হয়েছে তার অর্থের ব্যাপকতা আরো বহুগুণ বেড়ে গেছে সম্মানিত সুদীবৃন্দ এই গত কিছুদিন আগেও মানুষ বহু বিশ্বের সন্ধান সম্পর্কে সন্ধিহান ছিল কিন্তু আজ এটি বিজ্ঞানী জগতে একটি প্রতিষ্ঠিত সত্যরূপে প্রমাণিত হয়ে গেছে আমরা যে বিশ্বের উপরে দাঁড়িয়ে আছি এই বিশ্বের ক্ষুদ্র গ্রহ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি মাথার উপরে আমাদের রয়েছে এক বিশাল আকাশ সেই বিশাল মহাশূন্যের ভিতরে রয়েছে সৌরজগৎ সৌরজগতকে নিয়ে আবির্ভূত হচ্ছে এক বিশাল গ্রহসমূহ নক্ষত্রসমূহ এমনি একটি জগৎকে নিয়েই আল্লাহ আল্লা সুবাহ সৃষ্টির পরিসমাপ্তি ঘটেনি তিনি এমন স্রষ্টা তিনি এমন মহান ক্ষমতাময় আল্লাহ যিনি সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত বিশ্ব অনেকেই আলাম শব্দের অর্থ করেছেন পৃথিবী কিন্তু আমরা অন্যত্র দেখেছি পৃথিবী শব্দের প্রতি শব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে আর্ধ যার বাংলা অর্থ করলে হয় ভূমণ্ডল পৃথিবী জমিন সম্বলিত স্থান কিন্তু আরবি আলাম শব্দের অর্থ হচ্ছে বিশ্ব পবিত্র কোরআনের সুরা ফাতে ভিতরে বিশ্ব মানুষের জন্য মানব জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহ বিজ্ঞানময় আয়াত মানুষের এগিয়ে যাওয়ার জন্য এক চমৎকার অনুপ্রেরণা মানুষের এই পৃথিবীর সীমানা ছেড়ে অন্য জগতে ছুটে যাওয়ার জন্য যেন এই আয়াতটি তাকে অনুপ্রাণিত করছে আল্লাহ আল্লা সুবাহানব তালার মহাগ্রন্থ আল কোরআনের ভূমিকা সুরার সুরা আলফাতে আর দ্বিতীয় নম্বর আয়াত আলহামদু লি আলামিন কৃতজ্ঞতা প্রশংসা উন্নত মস্তক অবনত করার স্থান নিজেকে আত্মসমর্পিত করে আত্মতৃপ্তি লাভ করার একটি মাত্র স্থান একটি মাত্র শব্দ একটি মাত্র জায়গা আর সেই স্থানটি হল মহান সৃষ্টিকর্তা বিজ্ঞানী সকল বিজ্ঞানীর স্রষ্টা স্বয়ং আল্লাহ সুবাহ আল্লাহাক নিজের পরিচয় দিতে গিয়ে পবিত্র করআনুল করিমের এই আয়াতের ভিতরে এমন এক বিজ্ঞানময় জগতের সন্ধান প্রদান করলেন যেটি মানব জাতির এক সময় ছিল কল্পনাতীত যেটি মানুষ জাতির এক সময় ছিল ব্যাখ্যারতীত আর সে কারণেই আমাদের প্রাচীন তাফসির কারকগণ আল্লা শব্দের ব্যাখ্যায় পৃথিবীর বিভিন্ন প্রজাতি গুত্র বিভিন্ন বস্তু এগুলোকে আলাদা আলাদা করে এক একটি জগৎ হিসেবে তারা চিহ্নিত করেছিলেন আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন সাধারণত মানুষের সামনে যে তথ্যটি প্রকাশ করা হয় আল্লাহ আল্লা সুবাহ আঠারো হাজার মখলুকাতের শুধুবৃন্দ একবার ভেবে দেখুন তো আঠারো হাজার মখলুকাতের স্রষ্টা বলে যদি আমি আল্লাহর সৃষ্টির ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেই তাহলে আমার আল্লাহর সৃষ্টি সঙ্কুচিত হয়ে যায় তার শক্তি সীমাবদ্ধ হয়ে যায় তাকে ছোট করে ফেলানো হয় আসলে কি তাই না আমার আল্লাহ এক মহান সুবাহ দৃশ্যমান বস্তু দৃশ্যমান জগৎ যেগুলো আমাদের সামনে সুস্পষ্ট আমরা এগুলো দেখে যেমন ভাবে স্রষ্টার অপূর্ব সৃষ্টি মহিমাকে অনুধাবন করতে পারি আমাদের দৃষ্টির আড়লে আমাদের জ্ঞান অনুসন্ধানের বাইরে আল্লা সুবাহ আরো কত শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ জগৎ সৃষ্টি করে রেখেছেন তার সন্ধান কে নিতে পারে এ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ঘোষণা এ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের বিজ্ঞান ও ইঙ্গিত মানুষই স্তম্ভিত আশ্চর্য আল্লাহ সুবাহ একটি শব্দের ভিতরে এক মহা জগতের সন্ধান মানুষের সামনে তুলে ধরেছেন আল্লাহ আলমিন অসংখ্য আলম অসংখ্য বিশ্ব লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্বের স্রষ্টা আল্লাহ সুবাহ শারিক তিনি এক তিনি অদ্বিতীয় এই বিশ্ব জগৎকে তার রূপ দেওয়ার জন্য ছোট্ট দুটি অক্ষরের একটি শব্দ দিয়ে এই বিশাল ঘোষণাটি মানব জাতির সামনে উচ্চারণ করেছেন হে মানব মন্ডলী তুমি তোমার জীবনকে পরিচালিত করতে গিয়ে তুমি তোমার জীবিকার ব্যবস্থা করতে গিয়ে তুমি তোমার স্বাভাবিক দুনিয়ার জীবনযাপন করতে গিয়ে কখনো কখনো তুমি হতাশাগ্রস্ত হয়ে যাও কখনো কখনো তুমি বিব্রত বোধ করো অথচ দেখো আমি আল্লাহর আলমিন লক্ষ লক্ষ নয় কুটি কুটি নয় অসংখ্য পৃথিবীকে লালন পালন করে চড়ছি চলছি যার ভিতরে কোনো আর কারো সাহায্যের প্রয়োজন নেই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সময় হয়ে এলো ছোট্ট একটি বিরতি নেওয়ার বিরতির পর আমরা আবার ফিরে আসব এই আলোচনায় আশা করি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন God bless you. रक्षा मानसर आत्मसाइम सत्यारमिन जरा तरफ जीवन समय कर प्रकृत भलो व्यवहार दाय दायित्व पालन कर दाय दायित्व যাছন্দ করে দেখুন ইসলামে পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আমরা আলোচনা উপস্থাপন করছিলাম আল্লা সুবাহর এই বিশ্ব জগতের এক অকল্পনীয় সৃষ্টির বৈচিত্র্য নিয়ে আল্লাহ আলমিন একটি শব্দ একটি শব্দ অথচ এই শব্দটির ভিতরে লোকই আছে অসংখ্য অগণিত অকল্পনীয় আমার মহান স্রষ্টার সৃষ্টির ইঙ্গিত আমাদের জ্ঞান সীমিত আমাদের চিন্তার জগৎ সংকুচিত যে কারণে আমরা আমাদের জ্ঞান আমাদের চিন্তা দিয়ে তা কখনো অনুধাবন করতে পারি না আল্লাহ আল্লাহন তালাফি কোরআানে মানুষের জ্ঞান সম্পর্কে ঘোষণা দিয়েছেন মা ইল্লা তোমাদেরকে যা দেয়া হয়েছে জ্ঞান তা অতি সামান্য এই সামান্য জ্ঞান নিয়ে দাম্ভিকের মতো এ কথা বলে ফেলো না যা আমি দেখি না তার কোন অস্তিত্ব মানি না আছে বর্তমান বিশ্বে এরকম দু চারজন জ্ঞানী যারা নিজেরা নিজেদের জ্ঞানের কারণে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছে তাদের উচিত মহাগ্রন্থ আল কোরআনকে অধ্যয়ন করা বিশ্ব সভ্যতায় এই বিশ্বের সৃষ্টি জগতে এই বিশ্বের জ্ঞান ভাণ্ডারে মহাগ্রন্থ আল কোরআনের অবদান আজ অনস্বীকার্য আল কোরআন কালাম নয় একাধিকবার উচ্চারণ করছি এই কারণেই যে জগৎ বিশ্ববাসী এক মহানেয়ামতকে আজকে অনেকেই সামান্য একটি ক্ষুদ্র ধর্মীয় গ্রন্থ মূল্যায়ন করে তাকে দূরে সরিয়ে রাখে অথচ এই গ্রন্থের ভিতরে আল্লা সুবাহ মানব জাতির জন্য দিয়ে রেখেছেন সামগ্রিক কল্যাণ তার জীবনের সফলতা আমরা দ্বিতীয় নিয়ে কথা বলছি রব্বিল আলহামদু লশংসা কৃতজ্ঞতা স্তুতি যা কিছু পাওয়ার উপযুক্ত অধিকার একমাত্র আল্লা সুবাহ কেন এটি মানুষের জন্য একটি সতর্ক সংকেত একটি সতর্ক ঘোষণা হে মানুষ তুমি ভুলে যেও না তোমার সৃষ্টিকর্তার কথা ভুলে যেও না তোমাকে সৃষ্টির উদ্দেশ্য দুনিয়ার চাকচিক্য বিত্ত বৈভব অথবা দুনিয়ার রং তমাশায় মত্ত হয়ে তোমার সৃষ্টির উদ্দেশ্যকে তুমি ভুলে যেও না এ কথা মনে করো না যে তোমাকে সৃষ্টিকারী ছেড়ে দিয়েছেন তুমি তার সৃষ্টি জগতের ভিতরেই তার হাতের মুঠুর ভিতরেই তুমি বিচরণ করে চলছ তিনি রব তিনিাস উচ্চারণ আল্লা সুবাহ এক অনুপম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য চাওয়ার আগে তিনি তার অভাব পূরণ করে দেন মানুষ চায়নি অথচ সৃষ্টিকর্তা তাকে তার কথা বলার জন্য ভাষা শিক্ষা দিয়েছেন মানুষ চায়নি সৃষ্টিকর্তা তাকে দেখার জন্য চক্ষু দান করেছেন মানুষ চায়নি চলার জন্য সৃষ্টিকর্তা তাকে পা দান করেছেন কাজ করার জন্য তাকে হাত দান করেছেন বেঁচে থাকার জন্য একটি চমৎকার জীবন উপহার দিয়েছেন অথচ সেই আল্লাহ সুবাহ মানুষকে অন্য জায়গায় জিজ্ঞেস করেছেন মা উচ্চ মর্যাদা সম্পন্ন করেছে কে তোমাকে স্রষ্টার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে এ স্বয়ং আল্লাহ আনার ঘোষণা সম্মানিত সুদীবৃন্দ আমরা কোরআনের বিজ্ঞানময় দিকগুলোকে তুলে ধরার জন্য আমরা এই আয়োজন করেছি আল্লাগে আমরা বলেছি সেই আলমের সংখ্যা কত হতে পারে কেউ এর সংখ্যা বলেছেন সাত কেউ বলেছেন সত্তর কেউ বলেছেন শত শত কারো বা মন্তব্য হয়েছে হাজার যত সংখ্যা দিয়েই তা বলা হোক তার সৃষ্টিকর্তার মহা সৃষ্টির ক্ষমতাকে সংকোচিত করা হয় যে কারণে আজকের আলোচনায় ব্যাখ্যায় কোরআন আলোচক গণে কথায় পৌঁছেছেন সিদ্ধান্তে আল্লাহ সুবাহান হাত তাল্লার সৃষ্টিশীল পৃথিবী এবং বিশ্বের সংখ্যা অগণিত অসংখ্য এই যে বহু বিশ্বের ধারণা মানব জাতির জন্য আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে এক বিজ্ঞানময় শ্রেষ্ঠ নিদর্শন আল্লাহ এই আয়াতটির ভিতরে সমগ্র বিশ্বকে পরিচালনা করার সমগ্র বিশ্বকে তার যথাযথ পরিমাপ মতো সুশৃঙ্খলভাবে চালনা করার একক দায়িত্বটি তিনি তার নিজের কাছে রেখেছেন নিজে উচ্চারণ করেছেন মানুষকে শুনিয়ে দিয়েছেন এত লক্ষ কোটি সৃষ্টি এই বিশাল জগতের লালন পালনের দায়িত্ব অথবা তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমি আর কারো কাছে দেইনি। আল্লাহর এটির বিশ্বাস করার নাম একজন মুসলমান মনে এটি বিশ্বাস করে আর তখন সে নত হয় আল্লাহর সামনে আল্লাহর সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে তখন প্রকাশ করে আল্হান্দু লিল্লাহ রব্বিল আল আমিন পরম করুণাময় কৃপানিধান সকল কৃতজ্ঞতা সকল প্রশংসা তোমারই তরে। তুমি আমাকে এই মহাবিশ্বের সৃষ্টির ভিতরে একজন ক্ষুদ্র মানুষ হিসাবে সৃষ্টি করে যে সম্মান ও মর্যাদা যে উচ্চাসন দান করেছ এটি মানুষ হিসাবে তোমার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল বড় করুণা এবং নিয়ামত রাবুল আলমিন আমরা কৃতজ্ঞতার সঙ্গে কথা স্বীকার করছি তোমার এই অসংখ্য অগণিত কোটি কোটি মহাবিশ্ব এবং এর ভিতরে বিচরণকারী কত শত জীব জন্তু প্রাণী গ্রহ নক্ষত্র যা আমাদের কল্পনার চাইতে অসংখ্য গণিত বেশি যা শুধু একমাত্র তুমি রাবুল আলমিন জানো তুমি তাদের সবাইকে লালন পালন করে চলছ সুদীবৃন্দ আমরা কোরআনের বিজ্ঞানময়ের দিকগুলো আলোচনার সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ সুবাহান হাত তালার অপূর্ব মহামহিমাময় ক্ষুদ্রত এবং মহিমার কথাও আপনাদের সামনে আলোচনায় নিয়ে এসে এই জন্যই যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের এই বিজ্ঞানময় আলোচনা দিয়ে বর্তমানে এই বিজ্ঞানময় সময়ে আমাদের হৃদয়ের ভিতরে যে কুলসতা হৃদয়ের ভিতরে যে সন্দিহান মনোভাব যে অনেক সময় আমরা নিজেরা বিভ্রান্তির ভিতরে নিভতিত হয়ে পড়ি এই বিভ্রান্তিগুলোকে কাটিয়ে আমাদের হৃদয়ের ভিতরে যেন দৌহারিদি চেতনা জাগ্রত করে তুলতে পারি যেই দৌহারিদি চেতনা দিয়ে আমরা অর্জন করতে পারি স্বয়ং আল্লাহ সুবাহার তার সন্তুষ্টি কেননা মানব জাতির সৃষ্টি কোনো নিছক সৃষ্টি নয় মানব জাতির সৃষ্টি শুধুমাত্র পৃথিবী পর্যন্ত নয় মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য শুধুমাত্র শুধুমাত্র বস্তুবাদী জীবন করে শেষ করা নয়। মানবের সৃষ্টি একটি জীব শুধুমাত্রের মতো বেঁচে থাকার জন্য নয় মানব সৃষ্টির পিছনেও রয়েছে মহান স্রষ্টা আল্লাহরুল আলমিনের এক মহা এক মহা অভিলাষ আর সেই অভিলাষ সেই ইচ্ছেদ স্বয়ং আল্লাহ সুবাহ তার পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন জিন্না ওয়াল পৃথিবীর মুখে একটি মাত্র সৃষ্টি আমরা দেখতে পাই যাকে আল্লাহ রবুল আলমিন তৈরি করেছেন তার একটি বিশেষ উদ্দেশ্যকে পূরণ করার জন্য আর তার সেই বিশেষ উদ্দেশ্যটি হলো আল্লাহ সুবাহানাকে প্রকাশ করা আল্লা সুবাহীর মধ্য দিয়ে তার মহানত্বকে যখন ঘোষণা করান আরে আহ্বানে যখন পিপিলিকার মতো তার প্রতি বিশ্বস্ত মানুষেরা ছুটে আসে প্রভু তুমি আমার রব তুমি আমার লালন পালনকারী মালিকভু তুমি তার সাথে আছে আল্লাহ সুবাহর এক রহমত এক শক্তি সম্মানিত সুতিবৃন্দ আমরা এই আয়াতটির ভিতরে বহু বিশ্বকে তৈরি করার ইঙ্গিত পেয়েছি আমরা যদি আমাদের চোখের সামনের বিশ্বটিকেই আমাদের চিন্তার জগৎ যেন এক কঠিন প্রশ্নে যেন আজ এমন ভাবে আবদ্ধ হয়ে যাবে রব্বুল আলমিন তাহলে কত বড় মহান স্রষ্টা আল্লা সুবাহ আজ আমাকে যে পৃথিবীর মাটির উপর দাঁড় করিয়ে তার ওই মহিমা বর্ণনা করার তার কোরআনের আলোকে কথা বলার সুযোগ দিয়েছেন আমার মাথার উপরে রয়েছে তার বিশাল আকাশ সেই বিশাল আকাশের ভিতরে রয়েছে তার বিশাল এক সৃষ্টি জগৎ যেখানে তিনি তৈরি করে রেখেছেন অসংখ্য অগণিত তারকা সেই তারকা পুঞ্জের ভিতরে আল্লা সুবাহা সৃষ্টি করে রেখেছেন সেই ছায়াপথ গ্লাক্সি যেই ছায়াপথ আর গ্লাক্সির ভিতরে স্বয়ং আল্লা সুবাহান হওয়া তালা সাজিয়েছেন একটি ক্ষুদ্র প্রাণীর জীবন যাপনের রাতের অন্ধকারে আকাশের তারকার দিকে তাকানোর পর সুষমা মন্ডিত চাঁদের আলু যখন তার চেহারার উপরে এসে পড়ে নদীর কলকল রব যখন তার হৃদয়ের ভিতরে স্পন্দন তৈরি করে পাখির গুঞ্জন ধনী যখন তাকে ওই যে সেই স্রষ্টার তসবির সুবাহান্লাহি হামদেহি সুবাহানিম বলার জন্য অনুপ্রাণিত করে অথচ সেই সময়ও সে তার স্রষ্টার ডাকে মাথা নত করতে আল্লাহ আকবর আহ্বানে সালাতের দিকে ছুটে না যায় তার চেয়ে জগতে আর দ্বিতীয় কোনো হতভাগ্য হতে পারে না সৃষ্টির অপূর্ব বৈচিত্র্য উপলব্ধি করে স্রষ্টার প্রতি মাথা নোয়ানোর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে কবুল করুন আমাদেরকে তৌফিক দান করুন পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সুদীবৃন্দ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुदी तलोके जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कितब बुलूल माराम मीन शुन, आदिल्ला तिलहकाम मध्यमे दर्शे हदीसर सुव्यवस्था करकल के जिवोन सुनारदराम देखुलर टेल्टी जर आंतरिक बार्ता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 বাংলা মানবতার সমাপ্ত